উপলক্ষে অফ বিশেষ লেকচার সিরিজটি আমরা মহিমান্বিত রমাদান মাস এবং এই মাসে সম্পর্ক নিয়ে কথা বলছি আপনি কি জানেন যে এই বই যেটা আজ মুসলিমরা অবহেলা আর অলসতার ধুলোয় মলিন করে ফেলে রেখেছে যেটাকে রসুল্লাহ সাল্লামের সময় অবিশ্বাসী কোরআরা পর্যন্ত ভয় করত কোরআন তাদের অন্তর্কে পরিবর্তন করে দেবে এটা তারা ভালোভাবেই অনুভব করতে পেরেছিল আর তাই তারা ভয় পেত আল্লাহর এই কিতাব না জানি কখন তাদের অন্তর্কে পরিবর্তন করে দেয় যদিও তারা রাসুল সাল্লাই এর দাওয়াতের প্রতি বিদ্বেষ পোষণের কারণে রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু কোরআনের অলৌকিক প্রভাব নিয়ে তারা নিজেরা সর্বদাই ভীতে সন্ত্রস্ত থাকত তারা আশঙ্কা করত যে কোরআন তাদেরকে বদলে দিতে পারে এমনকি তারা এই ভেবেই বিচলিত থাকত যে কোরআন তেলাওয়াত শুনলেই তাদের অন্তর প্রভাবিত হয়ে পড়বে এর কারণ হচ্ছে তারা আরবি ভাষার উপর সব ছিল দক্ষ এবং সেজন্যই কাফির কোরষদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে কোরআনের অর্থ সরাসরি তাদের অন্তরে প্রভাব এর এরপরও তারা ইমান আনেনি বস্তুত এরাই ছিল সত্যিকারের অবিশ্বাসী যারা সত্যকে সত্য জেনেও অস্বীকার করেছিল অন্যদিকে কোরআন বিশ্বাসীদের অন্তর এমনভাবে প্রভাবিত করত যে এতে অনেক সময়ই তারা অচেতন হয়ে পড়ত এমনকি কেউ কেউ মারাও গেছেন আসতালাবি রহিমাহুল্লাহ ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর একজন আলীম কোরআনের অর্থ শুনে যারা মারা গিয়েছেন এমন ব্যক্তিত্বের ঘটনা নিয়ে তিনি একটি বই সংকলন করেছিলেন হয়তো ওনারা কোন একটি আয়াত পড়লেন এটা তাদের অন্তর্কে এমন ভাবে আলোড়িত করল যে এর মর্মার্থ উপলব্ধি করতে পেরে ভীত সন্তুষ্ট হয়ে ওনারা মারাই গেলেন যদিও এই বইয়ের কিছু কিছু ঘটনা অতিরঞ্জিত কিন্তু কিছু সত্য এখানে আছে এতে বিস্মিত হওয়ার কিছু নেই কেউ কেউ হয়তো বলবে শায়খ এটা আপনি কি বলছেন কোরআন এত শক্তিশালী যে এটি মৃত্যু ঘটাতে পারে কিন্তু বাস্তবে কোরআন তার চেয়েও শক্তিশালী এটা পর্বতকে ধুলোয় লুটিয়ে দেয়ার ক্ষমতা রাখে আল্লাহ বলেন যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনিত হয়ে আল্লাহ ভয়ে হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত করি যাতে তারা চিন্তা ভাবনা করে স্তূর হাসের আয়াত একুশ কিন্তু কেন এই কোরআন আমাদেরকে আন্দোলিত করে না কেন না আমাদের অন্তরাজ পাথর কিংবা পর্বতের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে ফলে কোরআনের আলো আমাদের অন্তর ভেদ করতে পারে না আল্লাহ বলেন অতপর তারপরে তোমাদের অন্তর পাথরের মতো তার কঠিন আমাদের আলহ্লাম সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছে কিন্তু ওনার চুল ধূসর বর্ণ ধারণ করেনি কোরআসদের নির্যাতন চোখের সামনে একে এক সন্তানদের মৃত্যু প্রিয়তমায় স্ত্রীর মৃত্যু ওনার আশ্রয়দাত তার চাচার মৃত্যু এর কোনো কিছুতেই তিনি ভেঙে পড়েননি আর এগুলোর কোনো কিছু তাকে এতটা প্রভাবিত করেনি যে ওনার চুল ধূসর হবে কিন্তু কোরআনের কিছু সুরা রসুম সাল্লা সাল্লামকে এত বেশি নাড়া দিয়েছিল যে উনার চুলকে পর্যন্ত ধূসর করে ফেলেছিল হুদ এবং তার সম্প্রদায় আমাকে ধূসর করেছে অবাক হবার কিছু নেই যখন আপনি কোরআনের অর্থ বুঝবেন তখন এমনটাই ঘটে কোরআনের আয়াত শুনে তিলাওয়াত করে সিজদায় অবনীত হলেন এবং মুসলিমরা ওনার পিছনে সিজদা করল জিনেরা ওনার পিছনে সিজদা করলো এবং মুশ্রিকরাও ওনার পিছনে সিজদা করলো জি হ্যাঁ পর্যন্ত সিজদা করেছে এটা ছিল রসুল সাল্লাইের নবদ প্রাপ্তির পঞ্চম বছরের পর যখন আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলহিমাম এবং কোরআষদের মধ্যকার বিরোধিতা আর উদ্বেগ উৎকণ্ঠার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল এটা ছিল সেই সময় যখন আবু জাহেল রসুল্লাহ সাল্লা সাল্লামকে হুমকি দিয়ে বলেছিল যে আমি যদি তোমাকে আর কখনো কাবা ঘরে সিজদারত দেখি তবে আমি তোমার ঘাড়ের উপর পা দিয়ে মারাবো নাউজুব্লাহমিন একদিন রসুল কাবায় প্রবেশ করলেন আল্লাহ রসুল যখন সালাত আদায় করছিলেন তখন সেখানে মুশ্রিকরাও সমাবেত ছিল তিনি নিজের উঁচু করলেন এবং ভেবে কত সুন্দর ভাবে তা রসুল্লাহ সাল্লা কণ্ঠস্বর থেকে বেরিয়ে আসছিল একবার চিন্তা করুন আল্লাহর বাণী কত চমৎকার সম্মানিত আর কত নম্র ভাবে রসুল্লাহ সাল্লাহাম এ ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছিল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 নক্ষত্রের কসম যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রস্ট হননি এবং বিপদকামীও হননি এবং প্রবৃত্তির তারায় কথা বলেন না সুরা আন্নাজম এক থেকে তিন তিনি সুরা আন্নাজমের শেষ পর্যন্ত তিলাবাত করলেন তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছো এবং হাস্য ক্রন্দন করছো না তোমরা ক্রিয়াকৌতুক করছ অতএব আল্লাহকে সিজা করো এবং তার ইবাদত করো সুরা আন্নজম আয়াত উনষাট থেকে বাষট্টি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 যারা হুমকি দিয়েছিল যে রসুলকে কখনো তারা রাসুল সাল্লা ঘাড় তারাই কিনা রাসুলের সাথে কে এমনটা ভেবেছিল যে সব সাহাবাগণ আবিসিনিয়া হিজরত করেছিলেন ওনারা এই ঘটনা শুনে মক্কায় ফিরে এলেন ওনারা শুধু শুনেছিলেন যে কোড়া ইসরা করেছে আর বিশ্বাসীগণ কে সিজদা করতে পারে সুতরাং ওনারা ভেবেছিলেন যে কোরআনের প্রভাব তাদের কুফর থেকে নারিয়ে দিয়েছে যখন তারা সিজা থেকে মাথা উঠালো তাদের অন্তর থেকে কোরআনের প্রভাব ধীরে ধীরে বিলীন হয়ে যেতে থাকল কারণ তখন আর কোরআন তেল আওয়াজ শুনছিল না পুনরায় তাদের অন্তর অজ্ঞতায় নিমজ্জিত হতে শুরু করল তারা বলছিল এটা আমরা কি করলাম আমরা মুহাম্মাদের সাথে তাদের রবের কাছে সিস্তা করলাম এটাই কোরআনের শক্তি কোরআনের প্রভাব কোরআনের অনুপম সৌন্দর্য কোরআন তাদের অন্তরকে কেন নাড়া দিয়েছিল আর আমাদের অন্তরকেই বা কেন নাড়া দেয় না কারণ তারা ছিল আরবি ভাষার তারা ছিল আরবি ভাষার উপর বাকপটার শীর্ষে এবং যখন তারা কোরআন তাদের সবাই কোনো রকম সন্দেহ ছাড়াই বলেছিল যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এক মসজিদা এটা আল্লাহর কাছ থেকেই অবতীর্ণ কোরআনের কাছে ফিরে আসুন এবং কোরআনের আলোতে আপনার অন্তরটাকে আলোকিত করুন এর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ হতে দিন আপনাকে নতুন এক মানুষের পরিণত করতে দিন কোরআন করুন এবং সময় শুধুমাত্র চোখটা বলিয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করবেন না কোরআন বোঝার চেষ্টা করুন এবং এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন আপনার জন্য বাংলায় কিংবা ইংরেজিতে অনুবাদ করা একটি উঁচু মানের তাস্থির গ্রন্থ তস্তির এ ইবনে কাসির এখন সহজলভ্য এবং আমি বিশ্বাস করি এটাই আমাদের সময়ের অনুবাদ জগতের সর্বশ্রেষ্ঠ অর্জন আমরা অনেক সময় কোরআনের একটা আয়াতের অনুবাদ পড়ে কিংবা হাদিসের অনুবাদ পড়ে কিংবা মূল আরবি পরেই মানুষকে তার মন গড়া ব্যাখ্যা বোঝাতে শুরু করি এখন যদি আমরা দশজন বাঘপটু ব্যক্তিকে একত্রিত করি তাহলে দেখতে পাবো তাদের প্রত্যেকের কাছেই কোরআনের একটি আয়াতের আলাদা আলাদা মন গড়া ব্যাখ্যা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা হল এসব অজ্ঞ ব্যক্তিদের চটক তার ব্যাখ্যা আমাদের কাছে কোনো গুরুত্ব বহন করে না আমরা বরং ইবনে কাসির খুলে দেখব সেখানে এই আয়াতের ব্যাখ্যা কি আছে তেমনিভাবে কে কিভাবে হারিসের ব্যাখ্যা দাঁড় করিয়েছে সেদিকেও আমরা ভ্রুক্ষেপ করব না আমরা বরং বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়ি কিংবা মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ আন আন্নবী খুলে দেখব সেখানে কি আছে এবং এটাই আমাদের কাছে শিরধার্য অনেকে হাদিসের অনুবাদ পড়েই সেই হাদিস বুঝে গেছেন বলে মনে করেন অথচ এমনটি হতে পারে সেই হাদিসটির সনজ সহি কিন্তু সেটি রহিত হয়ে গেছে সালাদদের সঠিক ব্যাখ্যা না জেনে নিজে নিজে পণ্ডিত হয়ে যাওয়ার এই রোগ নিজের জন্য যেমন ক্ষতিকর তেমনি অন্যদের জন্যও রসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম কোরআন তিলাওয়াতের পুরস্কার বিশদ আকারে বর্ণনা করেছেন আমরা জানি যে সেই পুরস্কার হচ্ছে প্রতি হরফের জন্য কমপক্ষে দশ নেকি।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 দেখুন কিভাবে তিনি এর ব্যাখ্যা করেছেন এবং স্তবাবের পরিমাণ দেখিয়েছেন আমি হিসাব করে দেখেছি যে আপনি যদি পুরো কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ স্তূরা ফাতিহা থেকে শুরু করে স্তূরা নাস পর্যন্ত পড়ে শেষ করেন তাহলে আপনি প্রায় ৩০ মিলিয়ন এবং দুই হাজার স্তবাব পাবেন আপনি কি এটা কখনও ভেবেছেন এটা সাধারণ দিনের হিসাব কিন্তু এটিকে আরেক ধাপ এগিয়ে নিন রমাদান মাসে এর পরিমাণ আরও অনেক বেশি সাধারণ দিনে আপনি যখন পুরো কোরআন পড়বেন তখন তিরিশ মিলিয়ন এবং দুই হাজার সপ আপনার নামে লেখা হবে এবং তা আপনার ৩০ মিলিয়ন দুইশো হাজার পাপকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেবে কেউ হয়তো বলতে পারে শায়খ আমি তো কোরআন পড়তে যাই না আমি এটা রমাদান মাসে শেষ করতে পারি না এক্ষেত্রে আমি কি করতে পারি কোনো আয়াত বা কোনো হাদিসে এটা বলা হয়নি যে কোরআন কভার টু কভার পরে শেষ করতে হবে হ্যাঁ জিব্রাইল আলা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 আল আল্লাহাম সুরা ইখলাস পড়তে ভীষণ ভালোবাসতেন এবং এতবার পড়তেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বললেন যে তাকে বলো যে আল্লাহ তাকে ভালোবাসেন আপনি গাড়িতে বসে দাঁড়িয়ে শুয়ে অথবা অফিসে এটা তিলাওয়া করুন এবং এর প্রতি আপনার ভালোবাসা দৌড়ুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন প্রথমত আল্লাহ আপনাকে ভালোবাসবেন দ্বিতীয়ত যখন আপনি এই সুরাস তিলাবাত করবেন আপনি কোরআনের এক তৃতীয়াংশ পরার সমান স্বভাব পাবেন এটা তিনবার করুন এবং আপনি পুরা কোরআন তিলাওয়াতের সমান স্বভাব পাবেন তৃতীয়ত সুরা ইখলাসে সাতচল্লিশটি বর্ণ রয়েছে তাই যদি আপনি এটাকে দিয়ে দশ গুণ দেন তাহলে আপনার চার শত পাবেন একটি সাধারণ দিনে এবং রমাদান মাসে এই সওয়াব বেড়ে আর কত গুণ হবে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনি কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সব পাবেন এবং চারশো সত্তর নাকি পাবেন এবং রমাদান মাসে আরও অনেক বেশি সব পাবেন বিস্মিত হবেন না এখন আপনি কোরআন আর করিমের গুণ বৈশিষ্ট্য বুঝতে শুরু করেছেন হয়তো এটাই হতে পারে আপনার সেই কাজ যা বিচার দিবসে আপনার ভালো কাজের পাল্লা ভারী করবে আল্লাহ বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِصَّ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُغْلَمُ نَفْسٌ شَيْئَا وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ أمي كيامو تردين نائي بيچارين مان دون رو ستحفن کرو شطران کارو پرتين যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব সুরা পরিমাণ কোনো পুণ্য হয়তো এতই ছোট যে দুনিয়ার কোনো পাল্লা এর ওজন করতে পারবে না পৃথিবীতে ব্যাপক গবেষণা হয় এমন সব ল্যাবে লক্ষ লক্ষ ডলারের উন্নত স্কেল আছে কিন্তু সেই স্কেলও এই পুণ্যকে পরিমাপ করতে পারবে না কিন্তু আল্লাহ যখন কিয়ামতের দিন পাল্লা দিয়ে ওজন করবেন তখন এই নগণ্য পরিমাণ ভালো কাশিরও ওজন করা হবে যে কাজটিকে হয়তো আপনি কোনো পাত্তাই দেননি সেদিন আল্লাহর হিসেবে সেটাও গণনায় ধরা হবে অতপর কেউ অনুপরিমা করলে তা দেখতে পাবে এবং কেউ নয় বরং কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয় যা একজন বান্দার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি কেউ এই জীবনে কোরআন পড়েছে এবং হাসরের মাঠে তার পাপের পরিমাণ হয়তো তার পুণ্যকে অতিক্রম করেছে তখন কোরআন তার মুক্তির জন্য সাফায়াত করবে কোরআন কি কথা বলে হ্যাঁ কোরআন সেদিন আপনার পক্ষ হয়ে কথা বলবে যিনি এই দুনিয়ায় আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন তিনি পরকালে আপনার অঙ্গ প্রত্যঙ্গকেও কথা বলার শক্তি দান করবেন যিনি এই দুনিয়ায় মানুষকে হাঁটা শক্তি দিয়েছেন তিনিই বিচার দিবসে মানুষকে তাদের মাথার উপর ভর করে হাঁটার শক্তি দেবেন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 এবং যে আমার স্মরণ থেকে মুখ ফেরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেমতে দিন অন্ধ অবস্থায় অথিত করব সূরাত্ত আহা আয়াত ১২৪। চব্বিশ থেকে যে কোনো প্রকারে দূরে সরে যাওয়া এই আয়াতের অধীনে পড়ে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 তখন ওনার অবস্থা হয় সেই মাছের মতো যেটা ডাঙায় থাকে মাছ পানি ছাড়া বাঁচতে পারে না আর আমার বাবা ছাড়া কোরআন থাকতে পারেন না আল্লাহ যেন আপনাদের অন্তর কবর এবং বাড়ি ভরে দেন এবং এটাকে আপনাদের জন্য সাক্ষ্য দেওয়ার এবং আপনাদের জন্য সুপারিশ করার অনুমতি দেন ও আলা সাল্লাম ওসাল আলাহাম্মী প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডব ডুড ফেসবুক অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল